মাথার উপরে আসবে এক মাইল উপর আর নিজেকে আমার দেওয়া লুব ওই দিন এই দুনিয়ার সামান্য কষ্টের বিনিময় সেটার এই কষ্ট আর মুজাহদার মান্য আর তাকে সইতেই হবে এই জন্য মেরে দোস্ত মেরে ভাইও মেরে আদিজো যারা বাইরে আসি ভিতরে চলে আসি এহতেসাব এটার নামই এহতেসাব এটার নামই কষ্টকে সহ্য করা আর দিলে ধীরে দোয়া করা যে আল্লাহ এটাকে কবুল করা আখেরাতের কষ্ট থেকে বাঁচাই দিয়ে এটার নামই হেতে চাপ এটার নামই হেতে সাপ ঘাম ঝরতেছে শরীর থেকে দিলে দিলে দোয়া করতে থাকবে আল্লাহ ক্যামতের মাঠে হাতিতে সাপ আছে কোন ব্যক্তি তার ঘামের ভিতরে সাফ রাইতে থাকবে কারো গাম হাটু পর্যন্ত হবে কারো ঘাম কমর পর্যন্ত হবে কারো সীনা পর্যন্ত হবে কারো গলা পর্যন্ত হবে কারো মুখ পুজোর নাক পর্যন্ত চলে আসবে কেউ হাবুডুবু খাইতে থাকবে আর কেউ সাঁতাইতে থাকবে ঘামের ফোঁটা ঝরতেছে দিলে দিলে দোয়া করতে থাকা এই ফোঁটাকেই কবুল করে আখের হাতের ফোঁটার থেকে বাঁচাই দিয়া এ জন্য দোস্ত যারা বাইরে আছি, ডাইনে বামে আছি কথা ইনশাল্লাহ শুরু হয়ে যাবে একটু কষ্ট সহ্য করি সাহাবাহ ক্রাম তার বেশি কষ্টকে সহ্য করতে হ্যাঁ আল্লাহ পাখিটার জন্যই আনছে আদিতে আছে মুমেন আর মুসলমানের পায়ে যে কাটা ফোটে এটারও আজর তাকে দেওয়া হয় আমাদেরই মুজাহাদার বর্ষা এটা কোন আজরবিহীন না আল্লাহ অবশ্যই আজর দেবে আলহামদুলিল্লাহ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 أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين جاهدوا فينا لنهدينهم سبلنا وقال جل جلاله يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لقد واتقوا الله إن الله خبير بما تعملون وقال رسول الله صلى الله عليه وسلم فياتي على أمة زمان يشبون خمسة وينتون خمسة يشبون الدنيا وينتون الآخرة يشبون الحياة وينتون الموت يشبون القسور وينتون الكبور يشبون المال وينتون الحساب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 وقال رسول الله صلى الله عليه وسلم فياتي على أمة ثمان يشبون خمسة وينثون خمسة يشبون الدنيا وينثون الآخرة يشبون الحياة وينثون الموت يشبون القسور وينثون الكبور يشبون المال وينثون الحساب يحبون الخلق وينسون الخالق فقال سيد البشر صلى الله عليه وسلم انا برج منهم وهم براء مني او كما قال عليه السلاة والسلام وقال شفي البشر صلى الله عليه وسلم انتم على بينة من ربكم ما لم تظهر فيكم سكرتان سكرته بالدنيا وسكرته بالعيش وأنتم تجاهدون في سبيل الله وتأمرون بالمعروف تنهون عن المنكر فلما ظهر فيكم حب الدنيا وأنتم لا تجاهدون في سبيل الله ولم تأمروا بالمعروف ولم تنهوا عن المنكر حينئذ القائلين بالكتاب والسنة كالسابكين الأولين من المحاجرين والأنصار ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম জিনিসগুলো পায়দা করছেন যেটা মানুষের চোখে দেখা যায় না মাইক্রোস্কোপ ছাড়া আমাদের চতুর্দিকে হাজারো প্রাণী রয়ে গেছে মাইক্রোস্কোপ ব্যতীত চোখে দেখা যায় না সেটা কু আল্লা পদা করছেন আবার এরকম প্রাণী আছে যার বিশালত্ব মানুষের দামাগে আসে না এরকম বিশাল জিবরিলা আলি ইসালামেরই বিশালত্ব মানুষের দেমাগে আসবে না হুসি তুমি তু জানা শয় শত ডানা জানা, হাইলা বাতিক অল মগরিব দুই ডানা যদি প্রসারিত করে তো দুই সীমান্ত ঢেকে যায় মাথা উঁচা করলে সাত আকাশের উপরে পৌঁছে পাও প্রসারিত করলে সাত জমিনের নিচে জায়গা থেকে শক্তি কতটুকু আল্লাহ ওনাকে দিছেন তো উনি নিজেই বসে জার্রাফ চুলি কমিন এক জন্য আমি ব্যবহার করছি তার কাজা আমার পরের এক কোনা তুমিনা জমিন থেকে উঠাইতি আসমানে গেছি সুম্মা কল্লাক্তু পরে উল্টাইছি পালকাই আলাল আজ পরে জমিনে মেরা দিছি কেয়ামত পর্যন্ত জন্য ওটাকে ডেড সি বানা দিছি। মরা সমুদ্র এটা হল জিমিল আল ইসলামের বিষাদত্ব কিন্তু মানুষের ব্রেনে আসে না বোধহয় ওনার চেও বিশাল আল্লাহ পাশের রেস্তা বানায় রাখছেন সিঙ্গাকে মুখে দিয়া রাখছেন তো আল্লাহ রসুল যদি আসমান আর জমিনকে যদি তার সিঙার মধ্যে রাখা হয় একটা ডিমের এত শক্তি আল্লাহ রাখছেন যে যে দুই ফুয়ের অনুমতি নেই তা এক ফুটে সব তুলার মতো উঠবে ওই বিশাল এর বিশাল ফেরেস্তা যারা আল্লাহ আরসকে বহন করে দাঁড়ায় আছে যে সমুদ্রের ভিতরে অখান আর শুহু আলাল মা আল্লাহর আল্লাহ পানির উপরে সাত আকাশের উপরে সমুদ্র যার গভীরতা হইল ক্রামা দায় কুমু কুহু জমিনের দূরত্ব যতটুকু ওই সমুদ্রের গভীরতা ততটুকু কিন্তু মা ওয়ালা মা উল বাহারি লাখবাতিহীন না ফেরেস তালা দণ্ডায়মান আছে ওই পানির ভিতরে কিন্তু সমুদ্রের পানি তাদের হাটু পর্যন্ত পৌঁছে নেয় হাটু কত বড় আর ফেরসা দাঁড়ানো আছে না কাতিরাই হেখান তিন আলফাচানা দুই জনের দূরত্ব পঞ্চাশ হাজার বৎসরের রাস্তা যেই কান্দায় আড়সকে বহন করে আছে সহমাতি উদুনিহিল কিহি সাব মিয়াতি আম কান্দা সাতশো বৎসরের রাস্তা ফেরেস্তা বিশাল জিজ্ঞাস করছে আপনি যখন আসমান জমিনকে বানায়া অনুগত্যের ঘোষণা দিলেন এরা যদি অনুগত্য না করত তো কি করতেন তো আল্লাহর রসুলের মাধ্যমে জানায়া দিতে ইন্না লিল্লাহ আল্লাহর এক ফের্তা এরকম আছে আইয়া কুলা সমাফি হিনা আসমানুকমা এক লুকমা বানায় কোথায় রাখছেন এটাকে আমার এলএমের ভিতরে আছে সে কোথায় আছে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র প্রাণী বড় থেকে বড় প্রাণী বড় থেকে বড় মখলুক মেরে ভাইও কারো সাথে আল্লাহ পাক সফলতার সম্পর্ককে জোড়েন নাই শুধু আর শুধু শুধু আর শুধু ওই প্রাণীর সাথে সফলতার সম্পর্ককে লাগাইছেন সম্পর্ককে জুড়ছেন যাকে পায়দা করে নিজে বলছে আইফা দুর্বল বানাইছি গুলি কালীন আইফা দুর্বল খুলি কাল হালুয়া ইদা মস্তহ সরু জসুয়া ওই দা মস্তহ খৈরু মনুয়া ওই ইনসান জক দুর্বল মানাই নিজে ঘোষণা করতে খুলি কাল ইন্সান বড় দুর্বল পায়া করতে তোমাদেরকে আবার পদাও কিসের থিকা এটা বলতে নিম্ম ইম্মীন বড় দুর্বল আবার নিকৃষ্ট তোমরা শুধু দুর্বলে ন কিন্তু দুর্বলের সাথে সাথে নিকৃষ্ট পানির তৈরি তোমরা বলে ওই নিকৃষ্ট ওই দুর্বলের সাথে আল্লাহ জেল জাল আলুহু আম্মা কামিয়াবি আর নাকামির সম্পর্ককে জুড়ে দিচ্ছেন হয়তো সে কিরকম হা ফৌদান আফিমাফুজ ও ফদান আড় কামিয়াবি যে ফেরেস্তাদের পর্যন্ত তার কামিয়াবি দেখা চোখ বাহী হয়ে চোখ কপালে উঠা যাবে এরকম কামিয়াবি যেতে চাল না নিজেই বলতে ইয়ফুজু ফিমা ফৌদান আবীম এরকম কামিয়াবো এরকম কামিয়াব অথচ দুর্বল अथच निकृष्ट दुरबल अल्लाह निजे घोषणा दीते दुरबल अब निजेसे बड़ निकृष्ट कृष्टि बेपारे आल्ला शब्द के व्यवहार करें ना जो निकृष्ट कुरान हाफिस क्यों गाँटले पावाई नजासुल आईन खिंच पैदा करते ना तुम्हें निकृष्ट जिन दिया কিন্তু মানুষকে ঘোষণা দিতে পুরো নিকৃষ্ট তুমি পুরো দুর্বল কিন্তু সফলতার সম্পর্ক আমি তোমার সাথে জুড়া দিতে কামিয়াবি নাকামি সম্পর্ক তার সাথে মানুষের সাথে তোমার সাথে তোমার সাথে কামিয়াবি আর নাকামির সম্পর্ক তোমার সাথে কামিয়াবি আর নাকামির সম্পর্ক মানুষের সাথে আল্লাহ পাক জুড়া আর জিন্নাফের সাথে হতে পারে জিমনাতে এইখানে আসে এদেরকে বাদ দেওয়া হইলে আবার বলবে আমাদেরকে তো কোরআনে উল্লেখ আছে আবার বাদ দেওয়া হইল কেন আউ্লা চললে জেলালুহু আমরা নেওয়ালুহু ইনসান আর জিনের সাথে কামিয়াবি আর নাকামি সম্পর্ককে জোড়া দিতে কামিয়াবি আর নাকামি সম্পর্ক ইনসানের সাথে আর জিনের সাথে হয়তো মেরে দোস্ত মেরে ভাইও মেরে আতিত সে কামিয়াব হয়ে দুনিয়ার থেকে যাবে কামিয়াব কিরকম কামিয়াব কিরকম কামিয়াব যে সারা দুনিয়া তার কামিয়াবিকে দেখা তাকলেগে যাবে যে কিরকম কামিয়াবাল রবি আল্লাহ কামিয়াব কিরকম কামিয়াব কেয়ামতের মাঠে রসুরুল্লাহ সাল্লাই জান্নাতের বোরাককে আনা হবে বোরাক আনা হবে বোরাককে আনা হবে যখন বোরাককে আনবে বোরাককে আনা হবে তো সমস্ত চক্ষুগুলা লাগা যাবে যে এই বোরগের লেগামকে কে লেগামকে কে ধরবে কে দৈরা জানাতের দিকে টানবে ওরা কে তো লেগাম ধরতে হবে সমস্ত দুনিয়ার সাহাবায় গ্রাম থেকে নিয়া সারা দুনিয়ার ইনসান টাকায় থাকবে আবু ও কুস্তিদ্দিক ও তাকায় থাকবে কারটা কাটতেছে দেখি কিন্তু হাদিতে কি আছে বেলালকে হবে আইনা বেলাল বেলাল কোথায় কোথায় বেলাল টাকা হবে ইউনাদি মুনাদি আই না বেলাল বেলাল পোতায় তো বেলা রবিআল্লাহ আসবে হুকুম হবে খুশ দরো তুমি দড়ো এই পোড়া কেলেগামকে দামাল পোড়া ও সুতি জানা আর তুমি জান্নাতের দিকে টানতে থাকো ওই দিন আউয়ালিন আসরিনের চোখ লেগে যাবে চোখ টাক লাগা যাবে যে কি কামিয়ে আমি বেলাল থেকে বিদায়নি মেরে ভাইও মেরে আশিজ গরিব হইয়া জন্ম নেওয়া বা কোনো ক্ষেত্রে জন্ম নেওয়া বা কোনো বংশে জন্ম নেওয়া বা কোনো সোসাইটিতে জন্ম নেওয়া বা আরব হওয়া বা আজম হওয়া সাথে কামিয়াবির কোনো সম্পর্ক নেই কামিয়াবি না কোনো সম্পর্ক নাই আমি আর লেখাপড়া জানি না আমার কাছে অ্যালেন নাই আমি ওই গরিব আমার বংশ ভালো না আমার কাছে দ্বন্দ্বলোধ নাই আমার কাছে বিদ্যা নাই আমার কাছে এটা নাই আমার কাছে সেটা নাই বলে তুমি আর কোন আসবাবের সাথে কামিয়াবির সম্পর্ক না কিলোমিটার সারা পুনিয়া দেখতেছে বেলা মদিনার থেকে কত দূরে সাড়ে তিন হাজার কিলোমিটার দূরে ঠিক না সারা দুনিয়া দেখতেছে সারা দুনিয়া লেখতেছে সারা দুনিয়া বলতেছে যে মোহাম্মদুর রসুল্লাহ থেকে সাড়ে তিন হাজার কিলোমিটার দূরে কিন্তু কেমতের দিন যখন উঠবে বলতেছে ইয়া হুস হাতা কাদামি আমার পায়ের নিচের থেকে উঠবে জমিনের দূরত্ব থেকে মোহাম্মদুর রসুল্লাহ থেকে দূরে সরাইতে পারবে না যদিও চক্ষু আজকে দূরে দেখতেছে কিতাব আজকে ইতিহাস দূরে রেখতেছে ওলামা আজকে দূরে বয়ান করতেছে কিন্তু এই জমিং তাকে দূরে সরায় রাখতে পারবে না পায়ের নিচের থেকে উঠাইতে বাধ্য হবে ঠিক ঠিক না বাধ্য হবে বাধ্য এজন্য একজন পাওয়া যাবে যে উঠের উপরে চোরা কেরামতের মাঠে যাবে উনিও বেলাল জান্নাতে রুট আসবে কেমতের মাঠে যাবে লাল রুটের উপরে চোরা আর কেমতের মাঠে যখন পচবে তখন আল্লাহ হুকুম করবে আজদিনিয়া দিনিয়া বেলাল বেলাল আগান দাও তখন উনি আগান শোনাবে সমগ্র জগৎ ওনার আগানকে শুনলে মর্যাদা কামিয়াবির উপরে তাক লাগা দিতে সে কোন রেওয়ায়তে নাই হজুর সল্লাহ আল্লাম দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে নিজের দেওয়ারতের জন্য কোন সাহাবির কাছে দরখাস্ত করছে যে আমার জেয়ারতে আসো এরকম কোনো রেওয়ায়ত নেই কিন্তু যদি দরখাস্ত করতে বেলাল আমাদের জেয়ারতে আসো না আমাদের জেয়ারতে আর শোনা মা বালুকে বেলাল তোমার কি হইল বেলাল আলা তা নুরু না আমাদের সাক্ষাতে আসো না তোমার আসুন শোনা শোনা কোথায় আসছে রামেশ ঠিকা স্বপ্ন দেখছে কেননা হুজুরতাম যে নবীকে স্বপ্নে দেখে সে নবীকেই দেখে ইন্দ্র আ এত মন রহানি ফত্রহ যে মোহাম্মদ নসুল্লাহ সাল্লাহ স্বপ্নে দেখলো তো হাদি এটাই বলে যে দেখতে আমাকে সে আমাকেই দেখতে আল্লাহ শেতানকে ক্ষমতা দেয় না যে সে আমার রূপ নিয়ে কাউকে ঢোকান থেকে উঠছে সাথে সাথে উঠছে আর মদিনার দিকে মোদিনার দিকে খোলা দিতে লম্বা কাহিনী সবাই জানি আমরা আসছে মোদিনায় করছে সালাম জানাইছে মদিনা আলাদা ভাইয়া পড়ছে যে বেলাল আরেকবার আদানের সমানায় তুমি শোনাই বলছে না না বেলালের ক্ষমতা নেই মোহাম্মদ রসুল্লাহ সাল ইসলাম নাই আর বেলার আশ্বাদ মোহাম্মদ বলবে বেলাল সহ্য করতে পারবে না যে আপনারা রিকোয়েস্ট করলে আপনারা দুইজনে বললে বেলাল রাজি হইতে পারে কেননা বেলাল আপনাদের দুইজনকে খুব মহাব্বত করে আর করবে না কেন হুজুস ইসলামের চোখের মনি। একদিন হাসান হুসাইন হস্তামকে বলতেই বলো কে উত্তম তুই ভাই উত্তম কেমনি উত্তম এটো বলো দেখেন আমাদের আব্বা জান আলিউল মোস্তফা সেরে কোদা সৈয়দুল আমিয়া আদমের মেয়ের জামাই আপনার আব্বা জান তো কিছুই না কোন লক্ষ আপনার আব্বা জানেন নাই খালি আপনার আব্বা যান আব্দুল্লাবাসই আমার আব্বা তো হইল এটা তো বলতেছে নানা যান আবার বলো আবার আর আগে কি আছে আমার আম্মা আপনার তো কিছুই না শুধু এতটুক না আমার আম্মা জানতো হল বতুল হ্যাঁ সৈয়দুল আম্বিয়ার চোখের মনি আমার আম্মা জান যারে না দেখলে একদিন না দেখলে ঠিকতে পারে না যারে দেখা চোখের পানি ছেড়া বলতে বাতে মা তো বোধহ তু মিন্নিতে মা আমার টুকরা মান আজাহা আকা আদানি যে একে কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল বিদায় আপনার আম্মা জান তো কিছুই না ছ আগে বলো আগে আগে বলে আমার নানা জিনিস আমার নানা জল সৈলিয়া সৈয়দ ফখ্র কা হবিবান কিছুই না বলতে নানা ঠিক আছে তুমরা উত্তম এই তো ছিল মোহাই বেলা রবিআল হাসান হোসাইন কে ডাকছে বেলাল গতি আল্লাহ একটু আজান শোনান না আমাদেরকে আমাদের দুজনকে শোনান আর কেউ শোনেন না মদিনার জমানার আজান চোখের পানি দিয়ে তোমাদের বলতে আমি ফেরত দিতে পারবো না তোমাদের আব্দার উপেক্ষা করা যাবে না কেননা ওই ওই কলিজার টুকরা যাদেরকে আল্লাহ রসুল কলিজার টুকরা বলছে যাদেরকে জিব্বা চুষায়া চুষায়া নিবার আমি বিরোধ দিতে পারবো না আদান যখন দেয় তো মেরে দোস্তেরও মেরে আজিজো মদিনা কান্তে কানতে বাহির হয়ে গেছে নারী পুরুষ এটা আমার শুনানোর উদ্দেশ্য না শুনানোর উদ্দেশ্য আরেকটা এক বাচ্চা মারকুলে বসা ছিল বাচ্চা বাচ্চা মারকুলে বসা তো বাচ্চা মায়ের জিজ্ঞাসা করতেছে মার তো চোখ দিয়ে পানি পড়তেছে বেলারের আজান শুনতেছে মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লা আসতেছে চোখে পানি ঝরতেছে বাচ্চা মার তাকায় বলতেছে আম্মা আম্মা বেলাল তো ফিরে আসলো আমাকে এই কথা বলো না আমাদের নবী কবে ফিরে আমাদের নবী কবে ফিরে টাকানে ওরা মেরে ভাইও মেরে ভাইও দুনিয়ার থেকে কামিয়াবি নিয়ে আল্লাহ কামিয়াবি তাল্লু কামাবির সাথে রাখতে আর কামিয়াবি আসবাব হিসাবে আল্লাহ জালে জলালু হু আমা তিনকে হু নির্বাচিত করতে তিনকে কি কোন জিনিসকে নির্বাচিত করতে তিন কামিয়াবির আসবাব আসবাব পর্যন্ত আ। दुनिया दारुल आसपा सबाई दुनिया छाड़ा चलो की दुनिया आसपाप ना हो चलो की कई कथा तो सबई बुझे आमियाबीकरण और आसपाप हल दुनिया के लाला कमियाबिर उपकरण मानान ना आसपाप बाड़ान ना दुनिया को मानती जिन আর কোনো বস্তুকে কামিয়াবির আসবাব আল্লাহ নির্ধারণ করেন নাই কামিয়াবির আসবাব তো হইল একমাত্র একমাত্র দিন তিন ছাড়া কোথাও কামিয়াবি বিন্দু মাত্র নাই কোন জিনিসের ভিতরে কামিয়াবি নাই কামিয়াবি আল্লাহ দিনের ভিতরে রাখবেন কামিয়াবির আসবাব দিন এই জন্য মেরে দোস্ত মেরে ভাইও মেরে আজিজ একটাই মেসাল দেখালাম কামিয়াবির যে সারা দুনিয়াকে তাকলাগা গেছে তাকলাগায় সেরাউনের ঘরে এক পাবি ছিল বাদি নাম ছিল মাস্তা আরবিতে বলে চিরে তো ওই মহিলার নামও ছিল মাস্তা সেরাউনের মেয়ের পালক মেয়ের চুল পরিপাটি করত আর ওই মহিলা ছিল ভনি ইসরা সেরাউন ছিল কীরপ্তির একদিন বিকালবেলা চুল আশ্রয়ীতে আশ্রয় চিরুনি হাতের থেকে পড়ে গেছে ওই জমানায় তো বিসমিল্লা রাজি হয় না বিসমিল্লা আল্লাহ উম্মত দিতে আল্লাহ ওই উম্মত কে মেরে মহিলা উঠাই যেতে রব্বুল আলামিনের নামে জিজ্ঞাসা করতেছে আমার আব্বা সবচেয়ে বড় খোদানা আইউরপিন সামনাই তিয়ন্তি কোন রবির নাম নিলাম আলাইসা গুনা রব্বুনাল আলা আমার বাবা আমাদের বড় তো ইমান তো ইমানই হয় দিন তো দিনই হয় ঠিক না ইমান তো ইমানই হয় চার ভিতরে আছে পর ভিতরে ছেড়া ব্যাপক না হ্যাঁ মাস্টার বলতে না যে রবের নাম রবের পরিচয় দিব তো রে শোন শোনা আমার রব রব্বা তোর রব রব্বা আোর পাপের তুমি কি আমাদের বড় খোদা না তো ফেরাউন করতে ফালা সাকি এর ভিতরে তো কোনো সব শোভা আমি বড় খোদা তো মেয়ে বলতেছে না نا نا نا نا اقبرانی مشتا امبعانی مشتا نبعانی مشتا مشتا مکه اک راب خبر دید شنو اپل شنو رب کن رب بلی ربک و ربی و رب مشتا و رب العالمین تومن رب امر رب مشتا شمور رب شمورو جغو دیر رب সেরাউনের পাযেন নিচের থেকে জমিন হ্যাঁ আরে গ্রামে সিং কেটা ডাকা ডালে না আমার ঘরে সিং কেটা ডালা ডাকো মাস্টাকে মাস্টা দায় কিসে এই মুজাহাদা যে করবে মুজাহাদা তার ইমানের স্প্রিড বাড়তে থাকবে কমবে না কখনো ইমানিজ্ঞাস করতে তো ইমান আরো বেড়া গেছে বলতেছে রব্বা তোর রফ রব্বিক আমার রফ রব্বা পিন্তিক তোর মেয়ের রফ ও রব্বা সামাওয়া আসমানের রক্তল আলামিনগ্র জগতের রক্ত হলো আমাদের রপ রাউনের সামনে দাঁড়ায় বলা হাওন বলছে মাগাও ট্যাগ আনাইতে ট্যাগত তেল তালতে তেল বলে চালাও আগুন জ্বালাইতে আগুন যখন ট্যাল টক বক টক বক টক বক করতেছে মাস্টার কোলেছিল দুধের শিশু টান দিয়ে ক্যালের মধ্যে ছেড়া দিয়েছে হড্ডি আলাদা রু বাহির হয়ে গেছে আর রু বলতে পিস পিস ওালফি পিসো যেই দাবির উপরে আসে পিসা যায় ফটকা ওাল সামনে ফেলাউ না ভয় না কোন অত্যাহ জানি আমি পিচ্ছে এটার জন্য কোনো দুঃখ করো না আন্না আলাল হক তুমি হকের উপরে আতো সুন সুসংবাদ মাউবিল মাউফিল ইসা হওয়া প্রতি সত্য জান্নাতে একত্রিত হব মা তো মাই হয় না মা মাই হয় বাপ তো বাপই হয় মোহাম্মদুল রসুল কানতে নিষেধ করছে কিন্তু ইব্রাহিম যখন মারা গেছে তো চোখ দিয়ে পানি জিজ্ঞেস করতেছে না কলাল আইন কি চক্ষু তো পানি ছড়াবে দিল তো ব্যথিত হবে কিন্তু আমরা জাদা ফাঁদা করব না আয় হুতাশ করবোনা আয় হুতাশ করবো মাতোমারি হয় চোখ দিয়ে পানি চলে আসবে যখন একটা বিচ্ছেদ গিয়েই গেছে তোকে তো খোদা মানতেই পারিনা হ্যাঁ যার জন্য পাঙ্গা নিছি পাঙ্গা বোঝেন হ্যাঁ জন্য তোর সামনে মোকাবেলায় নামতি তার দিকে খোদা তো মানা চাবি। না তৃতীয় ছেলে ছিল একচে একটু বড় বলে তারও তার তৃতীয় ছেলে ওই কোথায় বলতে যা প্রথম ছেড়ে বলে। এখন রাউন্ড বলতে এইবার মান তোমার পালা বলে তুই কলিশা টুকরাই লাগে আমার পালা কোন পারোয়া নাই মোকাবেলায় নামছি ওই আল্লাহ কে বলতেছি আর আল্লাহ তুই নারাজ হিস না তুই আমার ইমানের এমতেহান নিস না তুই আমার ইমানকে ছিনা নিস না এই বেউন নারাজ হয় আমার কোন পরোয়া নাই তুই নারাজ তুই যদি নারাজ হয়ে যাস তো আমার সব লুটা যাবে এরকম কুটি ফেরাউন নারাজ হয় আমার কোনো আসে না ফেরাউন বলতে কোনো আরজু আছে আরজু কোন অসিয়ত আছে বলে একটা অসিহত আছে যদি তুই পুরা কর আমারও রুহ যখন বাহির হবে তো তুই বাচ্চার হাড্ডি মাংস আর আমার হাড্ডি মাংস এক কবরে ডেলা দেবে বলতে তোমার আশাকে পুরা করা হবে দুই বাচ্চা মার ঘাটতি এক কবরের ভিতরে ঠেলা দিতে আড়াই হাজার বছর পরে মুহাম্মদ মোহাম্মদ রসুর সাল্লাম যখন মেয়াদে যেতেছিলেন ওই কবরের পাশ দিয়ে দিয়েছিলেন তখন ওই কবরের টিকা ওই সুগ্রান চিবরিল কে জিজ্ঞাস করতে চিবরিল এই সুগ্রান এই কবাটির থেকে কিসের চিবরিল দাঁড়ায় পুরা তিস্তাকে শোনাইতে এটা হল কামিয়াবি সারা দুনিয়াকে চক্ষু चोक लगा अथ दस अथ चाक्रणी अथच मेरे भाई मेरे दोस्त कमिया कमिया तीन कमिया तीन कमिया तीन प्रत्येक व्यक्तर जो राजा थे निया विक्षोभ प নারী থেকে পুরুষ যে মানুষ হিসাবে পার তার জন্য দিন ব্যতীত কামিয়াবির কোন বিকল্প রাস্তা নাই কামিয়াবির কোন কি নাই বিকল্প রাস্তা নাই কামিয়াবি তো লাস পাবের ভিতরে রাখেনি নাই যদিও আজকে দুনিয়াওয়ালা রাখ যদিও আজকে আমরা আসপাবের ভিতরে কামিয়াবি দেখতে ইতিহাস পাব আসবাব মখলুকের ভিতরে কামিয়ামি দেখতেছি কামিয়ুকের ভিতরে নাই আসপের ভিতরে কিসের ভিতরে কিসের ভিতরে রাখছে কামিয়াবি হ্যা এই জন্যই বলেন এই জন্য আল্লাহর কাছে সবচেয়ে দামি কি দিন সবচেয়ে দামি সবচেয়ে দামি দিন আর এই দিনের জন্য যদি নবী বলি হয়ে যায় তো আল্লাহ সহ্য করে আয় কিন্তু তিনের কমি কোতাই আল্লাহ সহ্য করেন না হয়ে আল্লাহ কি করতেছে সহ্য করে নিতেছে ঠিক না ওনী ইসরাহল কি এক নবীকে মারতে নাকি হ্যাঁ শত শত নবীকে কতল করতে কিন্তু আল্লাহ সৈয়া নিছি কিন্তু আল্লাহ তিনের লোককে সহ্য করেন না কেন্দ্র আল্লাহর কাছে দামি তিন। কেননা দিনের ভিতরে সমস্ত কামিয়াবি চার ইিয়াবি কোথায় দিনের ভিতরে এই জন্য আল্লাহর কাছে ভিতরে এই জন্যই বলেন এই জন্য আল্লাহর কাছে সবচেয়ে দামি কি দিন সবচেয়ে দামি দিন সবচেয়ে দামি দিন আর এই দিনের জন্য যদি নবী বলি হয়ে যায় তো আল্লাহ সহ্য করে নেয় কিন্তু সহ্য করেন না হয়ে আল্লাহ কি সহ্য করে নিতে ঠিক না কোন ইসরাহল কি এক নবীকে মারতে নাকি হ্যাঁ শত শত নবীকে কতল করতে কিন্তু আল্লাহ সই আনিসনি আল্লাহ তিনের লোককে সহ্য করেন না কিন্তু আল্লাহর কাছে দাবি তিন। দিনের ভিতরে সমস্ত কামিয়াবি জিনার ইনসানের কামিয়াবি কোথায় কাছে হ্যা এই জন্যই বলেন এই জন্য আল্লাহর কাছে সবচেয়ে দামি কি দিন সবচেয়ে দামি দিন সবচেয়ে দামি দিন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 দিনের ভিতরে সমস্ত কামিয়াবি জিনার ইনসানের কামিয়াবি কোথায় কাছে দামি হলো তিন। আর জগতের ভিত্তি জগতের ভিত্তি কি দিন জগতের ফাউন্ডেশন দিন এই জন্য তিন থাকবে সব থাকবে তিন থাকবে না কিছু থাকবে না যদি ওই দিন একজনের শরীরও থাকে তারপরও থাকবে না একজনের কাছে থাকে তারপরে কি আকাশ তার জায়গায় চন্দ্র তার জায়গায় সূর্য তার জায়গায় নক্ষত্র তার জায়গায় পাহাড় তার জায়গায় সমুদ্র তার জায়গায় পর্বত তার জায়গায় নদীর তার জায়গায় নানা তার জায়গায় সমস্ত প্রাণী তার জায়গায় থাকবে এক ব্যক্তি শুধু যার ভিতরে দিন আসে আসে তারপর সমস্ত নাফর মানকে আল্লাহ পালবে ঠিক না একজনের দিকে ওই অর্জন আল্লাহর কাছে বড় দামি ঠিক না চারে দেবা যায় যাকে সব সওয়া যায় শওয়া যায় বোঝল তো চারে দিখা সব সওয়া যায় যার প্রেমে পয়া সব সওয়া যায় যার ভালোবাসায় পড়া সব সওয়া যায় যার দিকে সব সওয়া যায় কামিয়াবির হাতবাদ সবচেয়ে দামি বানাইছেন দিনকে এই মেরে দোস্ত কোনো বস্তুর ভিতরে কামিয়াবি নাই কামিয়াবি তো একমাত্র দিনের ভিতরে একমাত্র এই তিন দামি এখন বেড়ে দুষ্ট কে কতটুক কামিয়াব হবে কে কতটুক কামিয়াব হবে যে যতটুকু কামিয়াব হবে ততটুক কি হবে কামিয়াব হবে কে যতটুক দিনের জিম্মাদারিকে উঠাবে যে যতটুক দিনের জিম্মাদারিকে জিম্মাদারি বুঝেন তো দায়িত্ব দিনের জিম্মার দায়িত্ব যে যতটুকু উঠাবে সে ততটুকু কামিয়াব হবে সে ততটুকু কি হবে শুধু কামিয়াব হবে না কামিয়াব হবে না বরং আল্লাহ সাথে তার সম্পর্ক হবে আল্লাহর সাথে তার সম্পর্ক সবচেয়ে বেশি দিনের দায়িত্ব কারা উঠেছে কারা নবীরা উঠেছে ঠিক না সবচেয়ে বেশি আল্লাহ লোকের সম্পর্ক কাদের ফেরেস তাদের এতটুক সম্পর্ক নাই ঠিক না হ্যাঁ ফেরেস্তাদের এতটুক সম্পর্ক নাই সবচেয়ে বেশি সম্পর্ক কাদের নবীদের সাথে আর নবীদের সবচেয়ে বেশি জিম্মারি কে উঠেছে মোহাম্মদুর রসুল্লাহ এই জন্য আল্লাহ সবচেয়ে বেশি সম্পর্ক কার সাথে মোহাম্মদুর রসুল সাথে সবচেয়ে বেশি সম্পর্ক ঠিক না ঠিক না আম্মা জান আয়েশা বোখারি জম্মা জায়শা রবিআলা একদিন বলতে রসুল সাল্লাহামকে বলতেছে আম্মা যানিসার ভিত্তিতে কোনো এক কিসার ভিত্তিতে কোন এক কিসার ভিত্তিতে বলতেছে আপনার মনের চাহিদার উপরে আপনার আল্লাহ ফয়ফালা করতে বড় জরুরি করে মহিলা তো মহিলাই হয় ঠিক না মহিলা তো মহিলাই হয় ওলামা একর জানে যারা ওলামা একর আছে আপনার ব্যাপারে আপনার রা বড় জলদি করা দেয় বড় জলদি করা দেয় আপনার ব্যাপারে পুরো কিস্তা আমি না ওলামা একর যারা আছে এরা ইশারায় বুঝা গেছে কোন জায়গায় আছে কোন আছে তো আল্লাহ সবচেয়ে বেশি জিম্মাদারি মোহাম্মদুর রসুল্লাহ বিধায় সবচেয়ে বড় সম্পর্ক আল্লাহর সাথে কাজ মোহাম্মদ রসুল্লাহ সবচেয়ে বেশি সম্পর্ক সবচেয়ে বেশি সম্পর্ক এত বেশি সম্পর্ক আর কারণ আই কারণ যতটুকু দূর সাল্লাহের সাথে আল্লাহ সম্পর্ক আছে सबाई के आत्मान नीचे रखते एरम सम्पर्क उठाईते आजना पर्त नहीं सबा के आत्मान नीचे ऊपर उठाईते बै কিন্তু কাছে করতে করতে কেন সবচেয়ে বেশি জিম্মারি উনি উঠাইছে ঠিক না এই জন্য কি বলছে এত কষ্ট আমাকে দেওয়া দেওয়া হয়েছে বেশি বয় আমাকে দেখানো হয়েছে যে কাউকে দেখানো হয় এত বেশি জিম্মাদারি উঠাইছে যে আল্লাহ পর্যন্ত রহম খেয়েছে সান্তনা দিতে আয়াস নাসির দিতে কি করবো বাড়াই দিতে চারিবার হার্ট ওপেন সার্জারি হইতে আর থেকে সহ্য করতে পারেন নাই জা পাহাড়ে তাজাল্লি দিছেন কোথেকে এই জন্য মুস্ত বলতে ছিল আল্লাহ আমার সাথে তো কথা বলেন আর কারোর সাথে কথা বলবেন না এটা আমারই এক বিশেষত্ব মা সুল করতে করতে বালা জায়গা পর্যন্ত ও তাই না তোমার আমার মাঝে দূরত্ব কতটুক জানো ওখানে হিজাব কতটুক পর্দা আছে জানো ওইটা তো জানিনা বেড়ে হিজাব সত্তর হাজার পর্দা সুল্লাহ হিজাব আল পাঁচা না পর্দা এক হাজার বছরের রাখবেন একুম্মত আসবে একুম্মত আসবে আর তা কাল্লাম্মা আহম একুম্মত আসতেছে তাদের সাথে আমি কথা বলবো পালা হিজা বা বৈনি বা বৈনাহ এদের মাঝে আমার মাঝে কোন পর্দা থাকবে না বলতে কখন বলবেন ওই উম্মত কোন উম্মদ বলে উম্মদ ল মোহাম্মদ সাল্লাহ আসলামের উম্মত কখন কথা বলবেন বলে ঈদ হমিয়াস জুদুন যখন এরা শেষ দা যাবে তখন কথা বলে যখন শেষ দা যায় আল্লাহ ফেরেশ তাদেরকে হুকুম দেয় এর ফাল হিজাব দায়নি অবাই না অবধি আমার বন্দার মাঝের কর্তাগুলাকে সরাও না সরা সরা বলে তা থেকে দিতেছে আর কোথায় এসা খর মোসা সাহিতা হইতেছে অথচে পচা এখন কে উপরে আসেন নিচের থেকে বিদায় দেওয়া যাবে না আসেন না উপরে আবার উপরে গেছে না এই উপরের থেকেও বিদায় দেওয়া যাবে না তা খার রফ তা আসেন का से आते आते आई समस्तिया जगत जीना सह्य करते कू जख मेरे दोस्त सिम्मादार बोझ छीनार ऊपर जख उठाए उठाई सेवार जो जिब्रिल के दिया आयात दियाा লাল্লা কাবাখানী ইমান আনবে না এই জন্য আপনি আপনাকে ধ্বংস করে দিবেন এত বেশি চিন্তার দরকার নাই বেশি চিন্তা করবেন আপনি ধ্বংস আপনি আপনি স্টক না করে বসেন ডাক্তাররা কি বলে বেশি চিন্তা করেন না বেশি চিন্তা করলে স্টক করবেন বেশি চিন্তা করেন না আল্লাহ বলতে বেশি চিন্তা করেন না লাল্লা কাবা খাখ এই জন্য মেরে দু মেরে ভাইও মেরে আদিজ কামিয়াবির আশ্বাসী যে যত বেশি দিনের জিম্মারি উঠাবে আল্লাহ তার ভিতরে তত বেশি দিনকে ফায়দা করবেন। থাকবে সে তত বেশি কামিয়াবি সিঁড়ি চড়বে কামিয়াবি কি চড়বে সিঁড়ি চড়বে কামিয়াবি সিঁড়ি চড়বে কামিয়াবি আহা কামিয়াবির সিঁড়ি চড়বে যে যত বেশি দিনের জিম্মারি উঠাবে আর যত বেশি দিনের জিম্মারি উঠাবে তত বেশি আল্লাহ হইতে থাকবে আল্লাহ করিব হইতে থাকবে আর যত বেশি দিনের জিম্মারি উঠাবে সবচেয়ে বেশি নুসরত কার সাথে ছিল কার সাথে আল্লাহর নসরত সবচেয়ে বেশি কার সাথে ছিল মোহাম্মদ রুস্লার সাথে ঠিক না কেন উনি সবচবেশি বেশি দিনের জিম্মারি উঠেছেন তো যে যত বেশি দিনের জিম্মারি কে উঠাবে তার ভিতরে তত বেশি দিন আসবে যে যত বেশি দিনের জিম্মাদারি কে উঠাবে সে তত আল্লাহর নিকটে হইতে থাকবে যে যত বেশি দিনের জিম্মাদারিকে উঠাবে আল্লাহর নুসরত আর মদত সাথে হইতে থাকবে আল্লাহ করেন মানুষ দিনের থেকে দূরে সরতেছে ঠিক না এখন শ্রীপুরের মানুষ কি কয় এটাই তো হ্যাঁ হ্যাঁ যোগুনের দাম আকাশের সাথে কথা কইতেছে। তো এখন दिन ची थे दूरे सरते सम्पर्क कईट मखलुकपर्क कैट अव्वर साथब सम्पर्क छत्परा अव्वा प्रदत्त প্রেরিত আমলের সাথে সম্পর্ক জুড়ে দেন কেন পাঠাইছি আপনাকে কেন পাঠাইছি তো আল্লাহ বলতেছে আপনাকে কেন পাঠাইছি জানেন কেন পাঠাইছি সর্বপ্রথম সমস্ত বকলুকের লোকের সম্পর্ক কাটেন কাটা দেন আপনিও কাটেন এবারও কাটায় আমি আল্লাহর সাথে জুড়ে দেন সমস্ত বস্তুর থেকে খামিয়ামি নাই প্রদত্ত আমলের ভিতরে খামিয়া দিলে আমলের সাথে ফেরা ধরেন আখেরাত এই জন্য বলতে তীরাম যে যত দিনের জিম্মাদারি উঠাবে আল্লাহর নসরত আর তার সাথে হবে তার সাথে হবে যে যত দিনের জিম্মারি উঠাবে আবার বোঝেন যে যত দিনের জিম্মাদিকে উঠাবে তার ভিতরে তত দিন দাঁড়িয়ে আসবে দিন দাঁড়িয়ে আসবে সবচেয়ে বেশি দিনকে কারা জিম্মাদারি উঠান নবীরা সবচেয়ে বড় দিনদার কারা নবীরা না সবচেয়ে বেশি দিনদারির জিম্মা উঠাইছেন তো সবচেয়ে বেশি দিনদার হয়ে গেছেন ঠিক ঠিক না হ্যাঁ তারপরে কারা সাহাবাহিকেরা ঠিক না আর সবচেয়ে বেশি যে দিনের জিম্মাদারিকে উঠাবে সে আল্লাহর তত নিকটে হবে সবচেয়ে বেশি আল্লাহর নিকটে কে সমগ্র সৃষ্টির ভিতরে মোহাম্মদুল রসুরুল্লাহ সাল্লু আলাইহিম কেননা দিনের জিম্মাদারি এত উঠাইছেন এত উঠাইছেন যে আল্লাহ পর্যন্ত সান্ত্বনা দিতে বাধ্য হয়েছেন এই সে আল্লাহর নিকটে তৃতীয় নসরতার মদত সবচেয়ে বেশি যে দিনের দিন মাড়ি কে যত বেশি উঠাবে নসরতার মদত কি হবে নসরত মাদক বোঝেন তো আল্লাহর সাহায্য আল্লাহ সহযোগিতা তার সাথে তত বেশি হবে ঠিক না তার সাথে সবচেয়ে বেশি আল্লাহর সহযোগিতা সাহায্য ছিল জিম্মারি উঠেছেন এখন পাহাড় সামনে আসলো কি হয় পাহাড় যদি সামনে আসে সেও বালুর কনায় রূপান্তরিত হয়েছে বাধ্য হয় ঠিক না সমুদ্র যদি আসে তো সে ফোটায় রূপান্তরিত হইতে বাধ্য হয় ঠিক না অগ্নিগিরিও যদি আসে তো সেও নিজের অস্তিত্বকে বিলীন করতে বাধ্য হয় ঠিক না যেই মখলুক রূপেই তাদের সামনে আসে সমস্ত মখলুক নিজের মাথাকে নত করতে বাধ্য হয় হইতেছে না হইতেছে না হ্যাঁ ন্যার জন্য কোন লম্বা চোরা দলিল দিতে হবে কেন আল্লা রূপান্তরিত হইতে বাধ্য ঠিক না হ্যাঁ কিলা পাতা হয় না হয় না হয় না হয় না যে কিলা আমি কি করে কথা করা যায় কামার মশুয়ারা মানবা তুই কি মাসুয়ারা কামারে উঠায় ভিতরে ফিকে আমারে উঠাও সত্যি মিলা আর কি করো ফুটবলের মতো ফিকে মের ভিতরে তো কি করবো তুমি কি করব এই তো আমার রায় আমাকে মানো তারপরে দেখো কি করি না তোমাকে আনাইতে রশি নিজেই রশি আনতে বাঁধতে সেখান যায় নিজেই সেখান এরকম নুকালা এটার ভিতরে বাঁধতে দেওয়ালের উপরে রশি নিজেই বেঁচতে বাইরা ভিতরে নিজে নিজেকে ঢালতে সবাই রে সালে সালাম শান্তিতে গনিমতের মাছ জমা করতে ঢোক পুরা কাম তাম পুরা কাম কি করে দিছি তামাম করে দিছি কিলা পাতা করে দিছে একা কেউ রাজি ওখানে ষাট হাজার শূন্য সামনে আমি সব জিজ্ঞাসা করে কয়জন দরকার আমার রায় তো মানবা না জিজ্ঞাসা দিতে তোমার রায় কি না কানা বিনিয়া একা যথেষ্টে ষাট হাজার তুমি একা নাই রব্বি আমার লোকে তো রব আছে ওর লোকে লাইতাম রব নাই আমার লোক রব আমার সাথে আছে নাই আমি একাই জিম্মারিকে কান্দে উঠাবে আল্লাহর নসরত আর মদত তার সাথে হবে আর যে যত বেশি দিনের জিম্মাদারিকে উঠাবে যে যত বেশি জিম্মাদারি কে উঠাবে আল্লাহর সমস্ত মখলুক তার ওদিন হবে ওদিন কি হুজুত না সমস্ত মখলুক আয়া জিজ্ঞাসা করে নাই গুলশ যদি সাক্ষী দেয় তাহলে আমি মেনানি মুসুমি নবী বুঝে কিন্তু ক বুঝেই কছি তো গুলশ রে কে ক দে তো গুইসব সাক্ষীর বা তোমার জাদু এত বড় যে গুসবরে সমস্ত মখলুক তার মানতে বাধ্য সমস্ত মখলুক তার অধীন যে যত বেশি দিনের জিম্মাদারি কে উঠাবে আজকে বেরে ভাইও বুঝি নাই আর জিম্মারি কে উঠাই নাই এই জন্য এই জন্যই তো নিজেকে পেশ করতে পারতেছি না এই তো নিজেকে মেহান্নের উপরে উঠাইতে পারতেছি না বুঝি তো নাই কি বলেন বুঝছি বুঝি যে যত বেশি নিজেকে জিম্মারির উপরে উঠাবে মখলুকুক তার মানতে বাধ্য সমস্ত মখলুক তার অধীন যে যত বেশি দিনের জিম্মাদারিতে উঠাবে আজকে বেরে ভাইও বুঝি আর জিম্মাদারি কে উঠাই নাই এই জন্য এই জন্যই তো নিজেকে পেশ করতে পারতেছি না এই তো নিজেকে মেহান্ন উপরে উঠাইতে পারতেছি না বুঝি তো নাই কি বলেন বুঝছি বুঝি যে যত বেশি নিজেকে জিম্মারির উপরে উঠাবে ঠিক না কি বলতেছে আমার জমিনে হবে যতটুক প্রয়োজন অতটুক হবে আমার জমিনের বাইরে কারো জমিনে এক কো ফোটাও পড়তে পারবে না ওইভাবে হইছে না হয় নাই হ্যাঁ হাদিসে আছে না নাই ওইভাবেই হয়েছে যতটুকু প্রয়োজন হয়েছে তার জমিনে হয়েছে অন্যের জমিনে এক ফুটো করে নেয় মুখলুক তার অধীন সমস্ত মুখলুক সমস্ত মখলুক দুনিয়াও একমুখলুক দুনিয়া দুনিয়া মুখলুক না মকলুক না দুনিয়া হ্যাঁ হ্যাঁ দু মেজুন্দা বলতে ইনিয়া খা দিমি ও দু তুই কর যে আমার খেদমত করি আদি সে পুজি খা ও দু তুই আর খেদমত কর মন খা দি যে আমার খেদমত করমর দিল তার খেদমত করবি দুনিয়া দুনিয়ামু কি বলছে তাল্লাক তু কি আসা তুলে তিন তালাক দিয়ে দিলাম যা দুনিয়া কি করতেছে এমন আসছে দুনিয়া এমন দিছে এমন দিতে একজন হোসাইনের কাছে আসছে এক লক্ষ দিনার দেখিনি আমি জীবনে এক লক্ষ দিনার আছে লেখা হাতিয়া লেখা হাতিয়া যা বাইরে যায় গনার দেখ মন বই বাইরে নিতে বস্তা খুলতে খুব গাইটা গুইটা দেখছে দেখা যুকে এলান করছে মদিনার ভেতরে জীবনে দেখোস না তোর এক লক্ষ দিনার হাদিয়া করলাম অথচ কারা এক লক্ষ দিনার হাদিয়া করতেছে যারা তিন দিন পর্যন্ত উপবাস ছিল খানতে খানতে ক্ষুদার টানায় চিক বাহির হয়ে আসছে আলির তিল ফেঁকা গেছে হাসান ফাতেমার টিল ফেটে গেছে মা বাবার তিলকে ধরে আসতে পারে নাই টুয়ারে আসছে বলছে আব্বাজান আর হাসান হোসাইনের কান্নাকে সহ্য করা যায় না আব্বাজান খিদার তেলার সইতে পারতেছে না বলতেছে আমার পেটও পাথর দেখো আমার গর্ব কিছু নাই কিন্তু নাতির কান্না আমিও সহ্য করতে পারতেছি না নিয়েস হাসান আর হোসাইনকে আর জিব্বাকে বাহির করতে সাইদুল আম্বিয়া। আর বলতেন জিব্বাকে মুখের ভিতরে নাও হাসান তুমি চুষো তোমার খিদা দূর হবে হুসাইন তুমি চুষো তোমার খিদা দূর হবে তারা জানতোই না না একদিন আল্লাহ দুনিয়া তাদেরকে এত দিবে যে এক লক্ষ ডিনার হাতিয়া দিবে ওই আম্মা যানো জানতেন না যে মৃত্যুর দিন কি বলতেছে দুনিয়ার থেকে চলে গেছে কিন্তু খুদার্থ অবস্থায় গেছে না খায় বলছে না খাওয়ার অবস্থা কিরকম ছিল পপু আম্মা যদি তেল ঘরে থাকতো তাইলে ওই তেল আগে পান করে নিবারণ করে নিতাম ওই তেল যে কাজ দিয়া কপ্পি জ্বালানো হয় তারা জানতো না একদিন দুনিয়া এত আসবে আম্মা যান সকালে বসতে এক লক্ষ সৎকার করতে করতে বিকালে শূন্য হয়ে গেছে খাদে মা বলতে আম্মা যানোজা কিছুই তো করে নাই বলছে আচ্ছা তাই নাকি বললো না কেন আগে তাহলে তুই একদ্রাম রেখা দিতাম ওই ধানিও মখলু তুনিও মকলু সেও খেদমত করবে জিম্নারি যদি উঠানের মতো উঠায় জিম্মাদারিকে যদি কি করে উঠানের মতো উঠায় তাহলে সমস্ত মখলুক অধীন হবে আর জিম্মাদারিকে যদি উঠায় উঠানের মতো তো সমস্ত মাথায়ের তার ফল হবে সবচেয়ে বেশি মাথায়ের তার ফল হয়েছে মোহাম্মদুরসুর উল্লাহর ফল হয়েছে ঠিক না হয় না গড়ের টিকা বাইরে দিয়ে गल अब क्यों फुतुओं मारते क्यों अलका तरफ क्यों माटी मारते क्यों सातामा क्यों लतामा क्यों तो गाड़ी से क्यों दूरस्तर थप्परों लगा আবু তাহলে যেদিন চলে গেছে বিকালবেলা হেরেমে ডুবতে কাপের চতুর্দিক থেকে ফাঙ্গা পড়ছে তো চোখে পানি চলে আসছে ভিতরে দাঁড়ায় উপরের দিকে তাকায়া বলতেছে আমি কালিও যচ তুমি বড় স্মরণ হাসতেছ যকালেও কালকেও তুমি ছিল কাপের পের তুরাতা হয় না এরকম আমার উপরে চুলুম করবে কচা সকালে তোমাকে থাপনায় সূর্য ঢলে গেছে দেখো তোমার বাকিজার সুরবস্থাকে চাচা চাচা চাচা চচা চাচা চাচা আর আজকে সমস্ত মাথায় হাল সমস্ত মাথায় হল আজকে ঠুটু আর মাটিতে পড়তে দিতে চাঁদের লোকের কম্পেয়ার করতেছে মুশকি মুসকি হাসতেছে যাবের জনবধু সিস্টমকে দেখতেছে আর চাঁদকে দেখতেছে বারবার একবার নিচে দেখে একবার উতরে দেখে একবার নিচে দেখে একবার উতরে দেখে সবাই কহিল কি যাবে রবি আল্লাহ তালু জিজ্ঞাসা করছে যাবের কি খবর রাখো রাখো রাখো বলে আকাশের চাঁদ আর জমিনের চাঁদকে দেখতেছি বহু তো দেখলাম বহু সময় দিলে দেখতেছি দেখতেছ কোথায় বসলামে আকাশের চাঁদে তো দাগ আছে জমিনের চাঁদে কোন দাগ আল্লাহ সমস্ত মাথায়লকে হল করছে যেগুলা মাথায় মাথায় কোরআনে বয়ানও করছে আল্লাহ ও আগানে যে জিম্মারি কে কিসের জিম্মারি তিনের জিম্মাদারিকে নেওয়ার মতো নিবে নেওয়ার মতো নিবে নেওয়ার মতো নিবে মেরে ভাইও একটু খ্যান করা বুঝি তো আর গুলা তো ফিরে আছে কিন্তু দুইটা কোরআনের সাপ আছে লাইয়ালিকুল ইসলামী তো কথা বলিনি আবার কে যান তারপরে মাসলা খাড়া করছে এই মাসলা হলে গেছে একচে বড়টা খাড়া করতে নফের মাসলা কিন্ন কতাল টুপি হিনা ফুক আমার কুয়া তোমাদের সাথে আছে আমার কুদরত তোমাদের সাথে আছে যে দিনের জিম্মাদিকে উঠাবে তার মাসায় আল্লাহ কি করবে কি করবে হল করবে হল হল এই জন্য মেরে দোস্ত কথা লন্ধ হয়ে গেছে বহুত রয়ে দিয়েছে আজকে আমরা পুলের ভিতরে ডুবে আছি পুলের ভিতরে নতুন সাথী তো নতুন সাথী পুরান সাথীরা পর্যন্ত পুলের ভিতরে ডুবে আছে লড়াছড়া না করি বেরে দোস্ত হ্যাঁ কোন দুনিয়াবি কথা হইতেছে না আল্লাহ আল্লাহ রসুলের কথা হইতেছে কোন দুনিয়ী নসিম নসবতের উপরে যেই নসব যেই নসবের বিন্দু সমগ্র জগত আর সমগ্র জগতের ন্যামতার মোকাবেলা করতে পারে না যেই নসবতের মোকাবেলা বলে জান্নাতের নামতো করতে পারে না যে নস্পতের মোকাবেলা ওটা তো যে জিম্মাদারির নিষ্প জিম্মারির জন্য মেরে দোস্ত মেরে ভাইও মেরে আজিজও যে যত বেশি জিম্মাদারিকে উঠাবে মাসলা আর যে যত বেশি জিম্মাদারিকে উঠাবে যে যত বেশি জিম্মাদারিকে উঠাবে যেটা মুসাল ইসলামের সাথে ঘোষণা হয়েছে তার সাথেও ওই ঘোষণাই হবে আল্লাহ তার সাথে হবে তার কুয়া তার কুদরতের সাথে তার কুয়া তার কিসের সাথে কুদরতের সাথে কুয়ো ভিন্ন কুদরত ভিন্ন কুয়া তার কুদরতের সাথে এই জন্য মেরে দোস্ত কথা যদি বুঝে আইসা থাকে আমি এই জিনিস বুঝাইতে চাইতেছি এখন যে আমাদেরকে বড় জিন্ন আল্লাহ পাঠাইতে সফলতার সম্পর্ক দিনের সাথে আমাদের সাথে আর সফলতা রাখছে দিনের ভিতরে তিন যত বেশি জিম্মাদারি উঠাবে দিনের আল্লাহ তার সাথে এই সমস্ত মোয়ামেলা করবে আর যখন দুনিয়ার থেকে উঠাবে দুনিয়ার থেকে উঠাবে তো নিতান্ত গরিব হোক না কেন কৃত দাস না কেন আর কারোবারির বাদি হোক না কেন আর যেইখানেরই হোক না কেন জল্লে জ্বালানু হো আম্মা নেওয়ালু হোক অল্লাহ জলে জালানু হো এরকম ভাবে এরকম ভাবে উঠাবে যে ফেরেসটা পর্যন্ত তাদের আমল নামার উপরে চক্ষু কপালে উঠাবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ উঠাবে বেসক উঠাবে বেসক বেসক বেসক বেসক এজন্য তো বলছে নাহনুয়া হুকুমতির হায়াতির দুনিয়া দুনিয়া তোমাদের সাথে আমরা থাকতে বাধ্য হয়েছি কপিল আখেরা আখেরা তোমাদের সাথে থাকতে আমরা বাধ্য কেন বাধ্য দুনিয়াতে তোমরা কেন বাধ্য আর আখেরাতে কেন বাধ্য কেননা তুমি দিনের জিম্মারি উঠাইছ দিন তোমার ভিতরে আছে আল্লাহ আমাদেরকে তোমাদের সাথে থাকতে বাধ্য করছে কি বলেন কোরআনের আয়াতই তো এই জন্য মেরে দোস্ত আজকে দিন বড় ভয়াবহ অবস্থায় আছে দিন বড় কি আছে কি আছে ভয়াবহ অবস্থা দিন দিন দিন সবচেয়ে ভয়াবহ অবস্থায় দুনিয়ার কেউ নাই শুধু দিন আছে দুনিয়ার কোন জিনিস অবহেলিত নাই দুনিয়ার কোন জিনিস অবহেলিত নাই হত্যাকে মানুষের পায়খানা পর্যন্ত অবহেলিত না কিন্তু সবচেয়ে বেশি অবহেলিত হইল দুই জিনিস আল্লাহ তিল আর মোহাম্মদুর রসুল্লাহর তরিকা কিভাবে আল্লাহকে মুখ দেখাবে কিভাবে মেরে ভাইও রাঘবেন না আমি যদি আলেম হই তো আমি কি করে আল্লাহকে মুখ দেখাবো কি করে আমি মুখ দেখাবো আল্লাহকে আমি সাধারণ হই আম পাবলিক হই আমিও কি করে আল্লাহকে মুখ দেখাবো কারণ আল্লাহ তো আমাদেরকে এই দিনের জিম্মারি দিয়েই পাঠাইছেন তোমাকে তিনের জিম্মারি দিয়ে তিন জিম্মাদারি দিয়েই পাঠাইছেন আবদিয়াসের জিম্মাদারি তুমি আল্লাহর বন্দা তোমাকে জাহান্নাম থেকে পাঠাই আমার কাছে আসতে হবে জাহান থেকে কি করে আসতে হবে আসতে হবে বাঁচানো ব্যতীত যদি আসো তাহলে কি হবে কি হবে কি হবে তোমাকে আমি জাহান নামে ঢুকাবো জাহান নামে দেব আমি দেখবো না তোমার সাথে আমার কি সম্পর্ক আমি দেখবো না তোমাকে আমি কতটুকু ভালোবাসতাম এক জামানা ছিল তুমি সত্তর বার গুণা করেও যদি আকাশের দিকে মুখ উঠা বস্তা রপ্তা না তো আমি উপর থেকে আওয়াজ দিতাম আলিমা আমার বন্দা চ্যানেলিস তার আছে আমি তোমাকে মাফ করে দিলা। এক সময় ছিল কিন্তু ওইটার তো আত্মা আমি করবো না তোমাকে জাহান নামে ঢুকাবো তোমাকে আমি খলিফা বানায় পাঠাইছি খলিফা কি বানায় খা তোমার জিম্মাদারি ছিল তুমি নিজেকে বাঁচাবে আমার তুমি আমার পুরা ইনসানিয়তকে কি করবে তুমি বাঁচাবে আর শোনো শোনো তোমাদেরকে এমন নবী দিছি যার পরে আর নবুয় রাখি আখিরুল উমাম তোমরা সর্বশেষ হুম্মত তোমাদের উপরে কেমত হবে ঠিক না জিম্মারি হইল তোমাদেরকে আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহামের নায়ব বনে পটাই না মোহাম্মদুর রসুল্লাহর যে জিম্মাদারি ছিল নয়াবতের জিম্মাদারি তোমাদের কান্ডে আমি রেখে দিচ্ছি আর নবী আসবে না আমি তোমাদেরকে নির্বাচিত করছি তোমাদের নবীর তারা এলান করাইছি কুলহাদি সাবিলি আদুল্লাহ আলা বসির মানি তো এই দু রসুল চিৎকার দিয়া বলছে তোমরা আমার পক্ষ থেকে জিন্মাদারিকে একটু কানতে উঠাও না আল্লাহ তোমাদের উপরে দয়া করবে এই জন্য আমরা কোন রাস্তা নাই আজকে সবচেয়ে অবহেলিত দিন সবচেয়ে অবহেলিত মোহাম্মদুর রসুল্লাহ তরিকা কিভাবে আল্লাহকে মুখ দেখাবো কিভাবে আমার নামাজ নিয়ে আমি মুখ দেখাবো আমার দেখাত তার হজ নিয়ে আমি মুখ দেখাবো আজকে সবচেয়ে বেশি অবহেলিত মোহাম্মদুর রসুল্লাহর তরিকা সবচেয়ে বেশি ঘৃণীত আর অবহেলিত আর লাঞ্চিত আল্লাহর দিন আল্লাহর দিন এই জন্যই তো আবু বকর বুঝছিলেন আর চিৎকার আবু বকরা থাকবে আরে তিলের ক্ষতি হবে আর আবু বকর চিন্দা থাকবে আরে দিলের ক্ষতি হবে আর আবু বকর চিন্দা থাকবে এটা কখনো হইতে পারে না উনি বুঝছিলেন উনি বুঝছিলেন গ্যামত পর্যন্ত কুম্বতকে বুঝাইছে এই জন্য হিম্মতের সাথে বলি দাঁড়াই যে আজকে এই মজমার ঠিকা পুরান সাথীদের কাছ থেকে যাব যে আজকে থেকে আমি আহাত করলাম আহাত যেরকম জিম্মাদারি আমার কাছ থেকে চাওয়া হয় এরকম জিম্মাদারির জন্য না মেরে দোস্ত আমরা ছাড়া না ছাড়া ছাড়া বোঝেন আমরা লেগাম ছাড়াতো না ঠিক না যেরকম জিম্মাদারি আমার মার্কাছ থেকে চাওয়া হয় কাকরাই থেকে চাওয়া হয় আমাদের মকানি মার কাছ থেকে চাওয়া হয় ডিলার মার্কাছ থেকে চাওয়া হয় কাকরাইল থেকে চাওয়া হয় ওরকম জিম্মাদারির জন্য আমি আজকে আহাতড়া তৈর হইলাম আমি বলবো যে আমি আজকে আহাতা দাঁড়াইলাম যে আমি তৈরি ঠিক আছে আছে একটু দাঁড়াই তো যে যেরকম চাওয়া হবে মকামি মার থেকে তিলামার কাছ থেকে টাকাই থেকে আমি তোয়ার দাঁড়াই তো হিম্মতরা এটারও তেলের দরকার আছে পুরান সাথীরা বলি পুরান সাথীরা যেরকম জিম্মাড়ি চাওয়া হবে মার থেকে যদি মার থেকে চাওয়া হয় আমাদের কাছে যেই টাকা দা হেরে দোস্ত হ্যাঁ যে দাঁড়াবে সেই আগে বাড়বে হ্যাঁ এখন পুলি চলতেছে পুলি আল্লাহ বলি লাগাইতেছে শতানো লাগাইতেছে যেরকম টাকা দা চাবে মার্কাজওয়ালারা আমরা ওরকম তাকাজা পুরা করতে তৈরি চিল্লা তিন চিল্লা টাকা আমি চাবো না আরো বলি আরো দাঁড়াই এদিক থেকে দাঁড়াই এদিকে পুরাণ শাদী নাই এদিকে পুরাণ শাদী নাই যেরকম টাকা দা মার্কাজওয়ালারা চাবে চাই আমি মার্কাজ চাই জিলা মার্কাজ চাই আকাশের মার্কাজ যেরকম টাকা দা যাবে ওই টাকা দার জন্য আমরা তৈরি হ্যাঁ ইলিয় সালামতুল্লাহ কি বলছে আপনি কি মেহান্ন দ্বারা বলে আমি মেহান্নের দ্বারা যেন আল্লাহ দিনের জন্য কোরবান করে চাই কি চাই কোরবান করা চাই কোরবান প্রত্যেকের যান আল্লাহর দিনের জন্য কি করে দিবে দাঁড়াই হিম্মত করে দাঁড়াই হ্যাঁ দেখছেন বুঝা হইনা দাঁড়ান কিন্তু সবাইকে এক পাশে না হবে এক পাশে পূজা হইনা পুরাণ সাথীরা যে কোন টাকা দাঁড়া আমার কথা বলছেন তো আপনারা আমি অনেক কিছু সময় সংক্ষিপ্তের কারণে অনেক কিছু ছেড়া দিচ্ছি ওলামায় জিজ্ঞাসা করেন এত দলিল বিহীন না হয়তো কোরআন না হলে মাধ্যমে দলিল দিব কোন তয় কোন দুর্বল হাদিস না অনেক কিছু আমি রেখে গেছি সংক্ষিপ্ত ইনশাআল্লাহ আমরা তৈর কি বলেন এদেরকে কি করা যায় আমি শাহিন বারিন্দায় চলে দিই আমরা বারিন্দায় তোর হবে যেই কোন টাকা দেয় আমরা তোয়া যে কোন টাকা দেয় চলেন বারিন্দায় চলি বারিন্দায় হ্যাঁ আল্লাহ কবুল করুক আমরা যদি আমাদের ওয়াদায় পাক্কা হই তাইলে আল্লাহ তার ওয়াদায় পাক্কা পাক্কা কি পাক্কা না পাক্কা কি পাক্কা না আল্লাহ পক্কা আল্লাহ দিনের উপরে যে রহম খাবে আল্লাহ তার উপরে রহম খাবে আল্লাহ রহম খাবে নতুন সাথী যারা আসি আমার কথা যদি বুঝে এসা থাকে এই মাঝমার দিকে কে এরকম আছে একটা খুশির খবর আছে খুশির খবর এরকম খুশির খবর कपाल ही चान लागसे चान चान बोझ चांग बोझ चान चार कपाले चान लागे हार कपाल उन्नत ना निर्म आपन गाजीपुर वाला के बड़ा एफ्तेम दिसे इस्तेमा कि दीसे एस्तेमा दिसे इस्तेमा एस्तेमा दिसे तीन चार पांच अपन इसमा तीन चार पांच उन्ना से जुने अपन कपाले मजमार ठीका कम आतन साथी जमी इस्तेमार आगे अथवा इसतेमार ठीका चिल्लार जो तैयार आई एक दादा तो दादाई हिम्मत करी दादाई और दादाई एस्तेमा इस्तेमार आगे আপনাদের যে সামনে ইজতেমা আসতেছে কপালে টান লেগে গেছে আপনাকে কোন জিরালারা এস্তেমা খুঁজা পায় না আর পর আপনাকে ইজতেমা দিয়ে দিছে গাজীপুর আলাদা করে ইজতেমা টঙ্গি ইজতেমা তো গাজীপুরের মধ্যেই ঠিক না বিশ্ব ইজতেমা দিয়েও আপনাকে পোষায় নাই আল্লাহ আরেক ইস্তেমা আপনাকে কপালে লাগা দিতে। এই জন্য আরো বলি কে কে আছে যে আমি আগে বা ইস্তেমার থেকে চিল্লা তিন চিল্লার জন্য তৈরি আছি একটু দাঁড়াই তো আরো দাঁড়াই पशपुन आो दाड़ आो दाड़ समय लम्बा कर दी चुने तीन तीन चार पांच अपने को इज्तेमा इसमार नतून साथी अमित शाह ये खुन दिखे ना जाए चला जाए डैम दिखे तै पशपुना क्यों औरल्ला देखते और चाहते से হ্যাঁ সত্য শোনার পরে যে সত্যের উপরে লাভবাহিক না বোঝে শোনেন ফেরাউন একদিন হুজুফ ইসলাম বলতেছিল এক একা উপরে আসিয়া বলছিল কোরলা তু আইনের লি ওলাকা মুসার ইসলাম রে পাল তুর আমার চোখের শীতলতা হবে তো ফেরাউন কায় রাকি রাইতালি তোরব আবার রইব না তো হুজেস হাসলাম বলতেন লাউ আকার যদি সেরাউন মাইনা নিত তো আল্লাহরে হাজার সত্যকে জানার পরে পূজার পরে টাকা দেওয়ার উপরে এটাও সত্যকে এক প্রকারের অ্যাংকার কি বলেন হুজুর এই জন্য আরো বলি হিম্মতরা যদি আমার কথা বুঝি আইসা থাকে আমরা তিন চিল্লা চিল্লা আমাদের এস্তেমার আগে অতবা ইস্তেমার থেকে তৈরি কে কে আছে আরো দাঁড়াইবে আরো দাঁড়াই আরো দাঁড়াই নতুন সাথীরা চিল্লা দিবে যার চিনচিল্লা হয় নাই সে চিনচিল্লা দিবে সেজন্য আরো বলি বলি ভাই বলি আরো বলি ভাই তাস্কিলের সাথীরা কই হ্যাঁ আমাদের বয়ান মকসাদ না আপনাদের কি আমার কথা বুঝে আসছে কি বলেন বুঝে আসছে হ্যাঁ এক বড় কোন রাস্তা আছে যা আমাদেরকে এত জিনিস দিতে পারে যদি বুঝে সেটা ক্ষেত্রে দাঁড়াইতে অসুবিধা কি দাঁড়াইতে আর চিল্লাস তিন দিনের জন্য কে কে নবাদ আছে দাঁড়াইতে একটু চিল্লাস তিন দিন এরা দাঁড়াই তো নকদ নকদ নকদ মার্শাল্লাহ মার্শাল্লাহ আরো দাঁড়াই আরো দাঁড়াই আরো দাঁড়াই আরো দাঁড়াই হ্যাঁ আরো এরা বারিন্দা এখানে না বসি বারিন্দা চলে যায় এদেরটা এদেরকে কোথায় নিবেন নকদওয়ালাদেরকে নকদ বারিন্দায় বারিন্দায় Maşallah, maşallah, maşallah. Maşallah, maşallah.